অতপর তাদের পথভ্রষ্ট করার জন্য আমি তাদের কাছে অবশ্যই আসব আসব তাদের সামনের দিক থেকে তাদের পেছন দিক থেকে তাদের ডান দিক থেকে তাদের বা দিক থেকে ফলে তুমি এদের অধিকাংশ লোককেই তোমার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা আদায়কারী হিসেবে দেখতে পাবে না আল্লাহ বললেন। বের হয়ে যাও তুমি এখান থেকে অপমানিত ও বিতাড়িত অবস্থায় আদম সন্তানের যারাই তোমার অনুসরণ করবে তাদের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 এর উপর পেয়েছি স্বয়ং আল্লা তালাই আমাদের এর নির্দেশ দিয়েছেন হে নবী তুমি বলো তালা কখনো অশ্লীল কিছুর হুকুম দেন না তোমরা কি আল্লাহ আল্লাহতালা সম্পর্কে এমন কিছু বলছ যার ব্যাপারে তোমরা কিছুই জানো না তুমি আরো বলো আমার মালিক তো শুধু ন্যায় ইনসাফের আদেশ দিচ্ছেন তার আদেশ হচ্ছে প্রতিটি এবাদাতেই তোমরা তোমাদের লক্ষ্য স্থির রাখবে তাকেই তোমরা ডাকো জীবন বিধান একান্তভাবে তার জন্যই খালেজ করে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 दायित्वी मालिक बाणी समूह तुम्हारे पे तुम्हारे शुभांगी तुम्हारा तुमने का मत एक मानसर तुम्हारे मालिकर तुम्हारे आजबर भय देखान सुस्पष्ट बाणी स्मरण करा तुम्हारे नूहर पर यह जमीन खलिफा बनियन एनान्य सृष्टिर चाहते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 आल्ला संख्या दिल्ली पुनर चेपर्यी जनगोष्ठी आदौ ईमान ना आने की आल्ला की क्षति हो धारण करा आल्ला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 निर्भय आल्ला कला कौशल क्षतिग्रस्त जिड़ा निश्चिंत आगे लोकते चले जागे दुनिया उत्तराधिकारी तेषयटी कदायतर पथ देखानाछा कर लेको समय तपराधर तकड़ाओ करते तिले मोहर मेरे दीते सत्य डाक शनते ही पा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 যে সে দেহটি তাদের সাথে কোন কথা বলে না সেটি তাদের কোন পথের দিশা দেয় কিন্তু এ সত্ত্বেও তারা সেটিকে মাবুত বলে গ্রহণ করল তারা ছিল আসলেই জালেমপর যখন তারা অনুতপ্ত হল এবং নিজেরা এটা দেখতে পেল যে তারা আসলেই গুমরাহ হয়ে গেছে তখন তারা বলল আমাদের মালিক যদি আমাদের উপর দয়া না করেন এবং গোবাছুরকে মাবুত বানানোর জন্য যদি তিনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা নিশ্চিত ধ্বংস হয়ে যাব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 আমি অবশ্যই তা লিখে দেব এমন লোকদের জন্য যারা আল্লাহ তালাকে ভয় করে যারা জাকাত আদায় করে সর্বোপরি যারা আমার আয়াতসমূহের উপর ইমান আনে যারা এই বার্তাবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে চলে যার উল্লেখ তাদের কেতাব তাওরাত ও ইঞ্জিলেও তারা দেখতে পায় জেনবি তাদের ভালো কাজের আদেশ দেয় মন্দ কাজ থেকে বিরত রাখে যে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল ও নাপাক জিনিসসমূহকে তাদের উপর হারাম ঘোষণা করে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 उदासन आल्ला सुन्दर नाम समूह निवेदित रतए तुम्हारा से सब भलो नाम से क्या छिड़े दाओ जरा नाम घटाय जा दुनिया जीवन करथाथ फल पा जो सृष्टि कर मानुष और जिन एम एक दल आ जा मानुष के सठीक पथर दिखा डाके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 ए शनिवार छात्रा बुस्तुत अबाध्यतार कारण परीक्षा जब तक एक दल लोक ए तुम्हारा एम एक दल के क्योंदेशला ध्वस करते जाहर आल्ला तला जैसे कठोर शास्त्री दी जा मालिकर दरबार निजे ओजर पेश करा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 जमी से दिन ता भावना ये तुम्हारे पतित आकस्कृत भाई जिज्ञस कर सम्पर्क सब कितर ज्ञान तो एकमत आल्लाधिकाश मानुषुक तुम बोलो भलोम मालिकों तो हमें नई तब आल्ला जा चान तैयारी যদি আমি অজানা বিষয় সম্পর্কে জানতাম তাহলে আমি নিজের জন্য সেই জ্ঞানের জরে অনেক ফায়দাই হাসিল করে নিতে পারতাম এবং এ কারণে কোন অকল্যাণী আমাকে স্পর্শ করতে পারত না আমি তো শুধু একজন নবী যাহার নামে সতর্ককারী ও জান্নাতের সুসংবাদবাহী মাত্র শুধু সে জাতির জন্যে যারা আমার উপর ইমান আনে তিনি সেই আল্লাহ তালা যিনি তোমাদের একটি প্রাণ থেকে পয়দা করেছেন এবং পরবর্তী পর্যায়ে তার থেকে তিনি তার জুড়ি বানিয়েছেন जान तुरछे गम शांति लाभ करतेपर जन पुरुष साथीटी तरह महिला साथीटी के दैहिक प्रयोजन ढेके दिल तक महिला साथीटी एक लघु गर्भ धारण करल और प्रथम दिखे से चलाफे करल पर जख से गर्भर कारण ओजने भारि तक तुरुष महिला उभय तलिक के डे बोल हे आल्ला तुम्हें एक सुस्थ और पूर्णांग सन्तान दान कर